आज उनतीस मार्च सन उन्नीस सौ पिछली बार नाट्य शोध संस्थान की बैठक में श्री पशुपति चैटर्जी से बहुत कुछ पुराने रंगमंच के बारे में सुनने को मिला था हम उसी कड़ी को आज फिर आगे बढ़ा रहे हैं और उनसे बंगाल के व्यावसायिक रंगमंच के बारे में बीसवीं शताब्दी के प्रारंभिक वर्षों में পশুপতি বাবু আমি খুবই কৃতজ্ঞ যে আপনি আমাকে আজকে টাইম দিলেন আপনার সঙ্গে কথা বলবার আপনি তো কবার নাট্য সৌক এসেছেন আমরা যা কাজটা করছি সেটাও আপনি ভালো করে জানেন যা হারিয়েছি আমরা সেটা তো অলরেডি হারিয়ে ফেলেছি কোনো রেকর্ড রাখা হয়নি এখন আমরা এটা ভাবলাম যে থিয়েটারের রেকর্ড যতটা পারি আমরা তুলে রাখি যাতে আমরাও জানতে পারবো আর পরে যারা আসবেন তারা একটা ঐতিহাসিক অধ্যয়ন করতে গেলে জানতে গেলে তাদের সুবিধে হবে তা আপনার তো দীর্ঘকালের অভিজ্ঞতা আপনি এত দিন বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন আপনার কাছ থেকে বাংলা থিয়েটারের কথা শুনতে চাই শেষের গবুর কথা শুনতে চাই সে যুগের অ্যাক্টার্সদের কথা শুনতে চাই কিন্তু তার আগে একটু আপনার সম্পর্কে জানতে চাইব আপনার কোথায় জন্ম হলো কবে হলো আর আপনি কি করে এই থিয়েটারের সঙ্গে যুক্ত হলেন কেন যতই হোক না কেন থিয়েটারের সঙ্গে যুক্ত হবার আর সেই যুগে অত খুব সহজ ছিল না যদিও বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল তবে নর্মালি ভদ্রকলে ছেলেদের খুব বেশি এর সঙ্গে যুক্ত হওয়া হতো না তো সেটা একটু জানতে চাই আমি উনিশশো সালে সালের একুশে আগস্ট জন্মেছি আচ্ছা আমি জন্মেছি চন্দননগর হুগলি জেলা চন্দননগর কিন্তু ব্রিটিশ চন্ডনগরে এখন তখন ছিল এবং তাতে নানা রকম স্মাগলিং হতো সে আমি দেখেছি তবে আমি ওই ইয়েতে চন্ডনগরে বটে কিন্তু আমি কলকাতা শহরে আছি আমার দুবছর বয়স থেকে আছে ফ্রম নাইনটিন এইট আমি কলকাতা শহরে আছি প্রথমে থাকতাম শামবাজের অঞ্চলেতে শামবাজের অঞ্চলে শামবাজি ডিস্ট্রিক্টের ওপরেই একখানা বাড়িতে থাকতাম এবং আমার পাঁচ বছর বয়স যখন সেটা হচ্ছে নাইনটিন যে বছরেতে টিং জর্জ দি ফিফ অ্যান্ড কুইন মেরি কলকাতাতে এসেছিলেন দিল্লিতে দরবার করে গেছেন আমি কিং জর্জ অ্যান্ড কুইন মেরিকে আমি দেখেছি রেড রোডের পাঁচিলের ওপরেতে আমার বাবার এক দরওয়ান ছিল তার নাম মোটুক সিং আচ্ছা সে মোটুক সিংয়ের কাঁধে চেপে আমি সেই বত্রিশ ঘোড়া গাড়ি করা ওই সম্রাট পঞ্চম জহার মহারানি মেরিকে যেতে দেখেছি আমার সামনে দিয়ে আবার ওই ১৯১১ এগারো সালেই সরস্বতী পুজোর দিন আমার হাতে করি পায় আচ্ছা আর সরস্বতী পুজোর পর স্কুলে ছুটি থাকে তার পর আমি স্কুলে ভর্তি হই সম্বাজার এবি স্কুল আছে সেই স্কুলেতে তখন তার নাম কিন্তু সম্বাজার এবি স্কুল ছিল না তার নাম ছিল সমাজার মধ্য ইংরাজি বিদ্যালয় মিডল ইংলিশ স্কুল কিন্তু সেটাকে বলা হতো জগবন্ধু মোদকের পাঠশালা আচ্ছা এটা বলা হতো ওই অঞ্চলে তো ওই সে নাম আমি যে বাড়িতে থাকতাম সে বাড়ির থেকে মিনিট পাঁচ দূরে ওই স্কুল ওই স্কুলে যেতাম আসতাম ওই স্কুলটা তখন ম্যাট্রিক স্ট্যান্ডার্ড সে যুগে তো ম্যাট্রিকুলেশন ছিল ম্যাট্রিক স্ট্যান্ডার্ডেরও ছিল না ওটা মাইনার স্কুল ছিল ওই ক্লাস এখন থেকে বলে ক্লাস যত মাইনার স্কুল ছিল তার থেকে সিলেক্টেড স্টুডেন্ট তাদের নিয়ে গিয়ে পরীক্ষা করা হতো আমার মনে আছে আমি আমাদের স্কুল থেকে আমরা দুটি ছেলে গিয়েছিলাম আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম ইন্টালি ইন্টালি অঞ্চলেতে কোনো একটা মডেল স্কুল বলে স্কুল ছিল সেই স্কুলেতে এবং থ্রু গডস গ্রেস আমি সেবারে মাইনার এক্সামিনেশনে ফার্স্ট হয়েছিলাম আচ্ছা এই ফার্স্ট হবার পরেতে আমি হিন্দি স্কুলেতে তখন বলে ফোর্থ ক্লাস বলতো এখন ক্লাস সেভেন বলা হয় সেইখানে ভর্তি হলাম এবং নাইনটিন টোয়েন্টি থ্রিতে আমি ম্যাট্রিকুলেশন পাস করলাম এরি মধ্যে কিন্তু আমার মধ্যে থিয়েটারের কত ইন্টারেস্ট এসে গেছে আচ্ছা এ এসে যাওয়ার একটা বিচিত্র মানে অপরচুনিটি বলবো হচ্ছে কী না ওই যে সামবাজার এভি স্কুলে পড়তাম এবি স্কুল নামটা হয়ে গেল আমরা যখন পঞ্চম মানের পঞ্চম মান ষষ্ঠ মান পর্যন্ত স্কুলটা তো পঞ্চম মানে যখন সামার ভ্যাকেশান হল সেই সামার ভেকেশানের মধ্যে ওই স্কুল যে স্কুল অরিজিনাল ছিল তার পেছনের পোর্শনটা অর্থাৎ নর্দার্ন করে ভেঙে ফেলে ওখানে তিন তোলা নতুন বাড়ি উঠল এবং সেই বাড়িটা তখন স্কুলের নাম হয়ে গেলো ভার্ন স্কুল এবং সেই পঞ্চম মানের যে সামার ভেকেশনের গিয়ে ওই নতুন বাড়িতে গিয়ে আমরা পড়তে লাগলাম এখন স্কুলের সেক্রেটারি ছিলেন নাট্টাচার্য অমৃতলাল বসু আচ্ছা আচ্ছা আরে বাবা নাট্টাচার্য অমৃতলাল বসু আর মজা হচ্ছে কি আমার যে বাড়ি ছিল আমাদের নিজেদের বাড়ি আমরা কিনেছিলাম বাড়িটা ওই বছরেই কিনেছিলাম ঠিক বলতে পারি না হ্যাঁ বলতে পারি বলতে পারি এই যে যুদ্ধটা আরম্ভ হয়েছিল আর আমরা ওই বাড়িটা কিনেছিলাম হম ইলে রামচন্দ্র মৈত্র আমরা ওইখানে গিয়েছি নতুন আমি স্কুল থেকে ফিরে এসে আমাদের বাড়ির দরজায় গিয়ে দরজাটা খুলে চুপ করে বস থাকি কাউকে চিনি না কিছু না এখন হঠাৎ একদিন বিকেলবেলা দেখি যে আমাদের ওই যে সেক্রেটারি মুশাই বলতাম অমৃতুলাল বসু উনি লাঠি হাতে করে মাদিকের দূর থেকে আসছে। সেই এইখান দিয়ে যাচ্ছেন তা আমি তাড়াতাড়ি করলাম কি দরজাটা বন্ধ করে দিয়ে পেছনে দাঁড়িয়ে রইলাম এবং দরজা ফাঁকিয়ে দেখতে লাগলাম উনি যখন পেরিয়ে গেলেন তখন আমি আবার দরজা খুলে বসলাম কিন্তু এই ঘটনাটা আমি আমার মাকে বললো যে মা এইরম দেখলাম আমি খুব তাড়াতাড়ি দরজা লিখে বোকা ছেলে তোমার স্কুলের ভালো ছেলে তা আমি বললাম আমার ভুল হয়েছে একটা কিরকম লোক এটুখানি দ্বিতীয় দিনে ঠিক নেক্সট ডেতে আমি দেখলাম চুপ করে সেদিন বসে আছি মা বলেছে ঠিক উনি যেতে যেতে পেরিয়ে যাচ্ছেন পেরিয়ে গিয়ে হঠাৎ ফিরে তাকিয়ে আবার পেঁচিয়ে এলেন পেঁচিয়ে আমার দিকে আবার তাকালেন করে দুপা আমার দিকে এসে বললেন তুমি আমাদের স্কুলে পড়ো না হ্যাঁ বললেন তোমার নাম পশুপতিনা আগে হ্যাঁ তুমি এখানে বসে কি করছো আমি বললাম যে এরকম ভাব তো নতুন এসেছি পয়লা আগাস্ট থেকে এসেছি তা আমাকে এখানে কাউকে না না কিছু বসে আছে বললে শোনো তুমি তোমার মাকে ডাকো হ্যাঁ তোমার বাড়িতে কে আছেন আমার মা আছেন তোমরা তাকে ডাকো আমি তাকে কথা জিজ্ঞেস করব। আমি একটু খেঁচিয়েই বলছি পশুপতি আমাদের স্কুলের একটি ভালো ছেলে তো ও বাচ্চারা একা বসে আছে ও জানে না যে ছুটির পরে আমাদের স্কুলে অনেক ছেলে পাড়ার ছেলে যারা আমাদের স্কুলে পড়ে তারা জল টল খেয়েছে কাপড় চোর ওই স্কুলে আবার যায় খেলাধুলো করতে তা তোমার যদি সম্মতি হয় তুমি যদি রাজি থাকো তো ওকে একটু জামা কাপড় দাও আমার সঙ্গে যাবে আমি আবার ওকে স্কুল থেকে ফেরত এনে তোমার এখানে পৌঁছে দিয়ে যাব তা মা বললেন ছাড় উনি আমার হাত ধরে ধরে সঙ্গে স্কুলে নিয়ে গেলেন নিয়ে গেছি যে প্রচুর ছেলে খেলাধুলো করছে হই হৈ করছে তারাও গল্প করছে কি করছে আমি বড় দুবলা ছিলাম ভীষণ দুর্বল শরীর আমার আমিও খেলাধুলো আমি একদিন গোলকিপার সে এসেছি ও একটা বল আসতে দুম করে পড়ে গেল হতে গিয়ে তো শেষ পর্যন্ত খেলাধুলা আমার অদৃষ্ট ছিল না আমি পাততাম না তো ওর কাছে কিন্তু উনি যেখানে তো চেয়ারে বসতেন একটা বারান্দার ওপরে সেখানে তো পাশাপাশি দু তিনখানা চেয়ার থাকতো আর দুখানা বেঞ্চই সামনের দিকে পাতা ওই খেনে গিয়ে আমি বসতাম আমি ওর পতাকি ওর কাছে বহু লোক আসে শোহবাজার রাজবাড়ির অসীমকৃষ্ণ দেব বাহাদুর বলে একজন তার ছেলে মস্ত হিস্টোরিয়ান হারিদ কৃষ্ণ দেব বিখ্যাত লোক একবারে বাহাদুরকে বাহাদুর বলে ডাকা হতো উনি আসতেন ওরা সঙ্গে নানারকম সেই আমার সঙ্গে অমৃতলাল বসুল একটা এক্সট্রা ঘনিষ্ঠতা একটু হয়ে গেল তারপর দু তিন দিন ওর সঙ্গে যেতেই যেতে তারপর আমি বললাম আপনি কষ্ট করবেন না মা বলেছেন যেরকম ভাবে এখানে তুই ইস্তু তো তুই সঙ্গে যাবার দরকার কি ওকে নিচে যদি চাও না না না যা তবে আপনাকে সেগুলো আমার কষ্ট কী আমি থেকে নিয়ে যাবো তুমি রেডি থাকো নিয়ে যাও আর না ঠিক আছে তারপরে যাওয়াটা প্র্যাকটিস কিন্তু আমার হচ্ছে ওর সামনে নানা রকম বড়ো বড়ো কথা হয় ভালো ভালো যে কথার খানিকটা আমি বুঝি বুঝি না আমার বয়স তো সাত বছর বয়স কিন্তু তথাপি আমি বোঝবার কি বলে আর ওয়ার চলছে হ্যাঁ সে সম্বন্ধে রকম কথাবার্তা হচ্ছে তার ফলাফল কী হবে এমন জাহাজ ডুবি হয়ে গেল জার্মান টটে করে গেল বেঙ্গলে এসে এ সমস্ত কথা এই হতে হতে অমৃতুল্লালের সঙ্গে আমার কীরকম একটা কীরকম একটা আন্তরিক একটা ঘনিষ্ঠতা হল সেই ঘনিষ্ঠতাটা আরও বড় হয়ে গেল। হঠাৎ কি একটা ব্যাপারেতে আমি একটা কিছু লিখেছিলাম সেইটা উনি হঠাৎ একটা সেইটা আমরা কয়েকজন মিলে পড়ছি আর উনি এসে উপস্থিত এসে থেকে দেখে বললেন দেখি দেখি লেখাটা দেখি সুন্দর হাতের লেখা ছেলেরা বললে তুমি এত সুন্দর হাতের লেখা তোমার বা বাবা যেন ভাবি কোটা উমায় আমার একটা কাজ করতো না তোমার অবসর তোমার স্কুলের দিয়ে নিয়ে নয় স্কুলটাকে কামাই করে নয় তোমার অবসর আমি তোমাকে আমার বাড়িতে ঢুকে পাঠাবো আমি নিজে লিখতে পারি না আমি বলবো আর তুমি লিখবে এখন সেই হতে শুরু করলাম ওই আলবোলা বলে এই ভেবে বলতেন আমি লিখতাম এখন নানা রকম উনি বলছি আমি যে উনি অনেক সময় এমনকি ধরুন মুজফরপুর নৈহাটি সাহিত্য সম্মেলনতে সভাপতির ভাষণ সেটা আমি লিখছি উনি বলছেন এবং আমি সঙ্গে গেছি নৈহাটিতে সঙ্গে গেছি উনি নিয়ে গেছিলাম সঙ্গে হ্যাঁ এই তারপরে ঠিক সেই সময়ে যে বসুমতি বলে কাগজ মাসিক বসুমতি বার করলে বলে সতীশচন্দ্র মুখোপাধ্যায় তখন স্বাধিকারী তার ডাকু তিনি এসে চিন্তা উপস্থিত অমৃতাল কাছে আমি বসে আছি তাই এসে তিনি এসে ফোকা কি খবর না বলছি বসি আপনি তো এখন আর থিয়েটার থিয়েটার ছেড়ে দিয়েছেন একটু লেখা টেকা করেন করে যাওয়ার কারণ হচ্ছে ও দুটো চোখে ছানি পড়েছিল তখন হচ্ছে ইংরেজ ডাক্তার সমস্ত তা চল আর মেনার বলে তিনি তিন তিনি করেছেন একটা চোখ এক চোখ নিয়ে করতেন সার উনি রেগুলার ওই থিয়েটার করার থেকে রিটায়ার করে গিয়েছিলেন একটা দেখেছি দীনবন্ধু মিত্র সদবার একাদশী তাতে নিমচা সেই নিমচাঁদের ভূমিকা করতে দেখেছি এই ভূমিকাতে পরে শিশির কুমার ভাদুরি নেবেছিলেন কিন্তু আমি বলব অমৃতলাল বসু নিমচাঁদের কাছে শিশির কুমার ভাদ নিমচাঁদ কিচ্ছু না সে বলছে যখন বলছে থাকা হয় কোথায় তখন নিমচাঁদ লজ্জায় বলতে পারছে না যে ভগ্নীপথের বাড়িতে থাকে সে যে কি আশ্চর্য তার এক্সপ্রেশন এবং বাচনের সঙ্গে দৈহিক মানে চোখের মুখের এক্সপ্রেশনে মিলিয়ে সে মানে এটা ডেসক্রাইব করার বাইরে ডেসক্রাইব করতে পারবো না আমি আমি সেই ছবিটা আঁকতেই পারবো না মুখ দিয়ে মুখের কথাতে হবে না সে জিনিস সে না চোখের ইয়ে চোখটার শিশুরি তাও খুব বড় ছিল না এ চোখ ওই একটা চোখেতেই কিন্তু এই আর একটা দেখেছিলাম ও নিজেরই একটা বাবু বলে একটা নাটক ছিল সেই নাটকে এই বেহারি ফুঁড়ো এই তরুবালা তরুবালা নাটক তাতে বেহারি ফুড়ো বলে একটা চরিত্র ছিল সেই চরিত্র অভিনয় তারপর দেখেছিলাম চন্দ্রশেখর আবার লরেন্স ফার্স্ট সাহেবের দারুন করত উনি আরেক বলতে ভুলে গেছি নাটক তাতে ওই একটা মানে মানে সাহেবই ভাবাপন্ন বাঙালি এই রোল মিস্টার সিং কি নাটক নামটা বিবাহবিদ্রা বিবাহ বিদ্যান সেই নাটকে মিস্টার সিংয়ের রোল করতেন সেও চমৎকার ওকে আমি বলবো যে ওই স্টেজের ওপর ওরকম ন্যাচারাল অ্যাক্টিং করতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি আমি বলব যে পঞ্চাশ বছর আগে জন্মে গেছে যদি পঞ্চাশ বছর পরে বেরু জন্মাতেন তাহলে পরে কেউ দাঁড়াতে না এরাই আরম্ভ করে দিয়েছিলেন কেন আমরা তো অনেক সময় বলি যে নবান্ন থেকে আমরা বলি যে বাড়ি ঘরে যেমন রয়েছে সেরকম অথচ মনে আছে যখন সেই ইয়েতে এই সদ একাদশীতে লাস্ট যে কপলেট বলে সে অখিল হচ্ছে হিরো হ্যাঁ তার দাঁড়িটা ধরে বলতেন ইবোল বলিলে বাবা বলওয়ারবার মৃতদেহে হলো মম জীবন সঞ্চার মাতালের মান তুমি গণিকার গতি সদবার একাদশী তুমি যার গতি এই এই যে হচ্ছে শেষ সেটা মানে অমৃতলাল বসুর সঙ্গে যেটা আপনার এই যে এই মেলাটা আমাকে ওই থিয়েটারের পথে চালিত করেছিল এবং সুযোগ দিয়েছিল অল্প বয়সে থিয়েটার দাঁড়িয়ে উনি আমাদের থিয়েটার দেখতে নিয়ে যেত ওর যাজ্ঞশ্রেণী বলে নাটক যাঞ্জশ্রেণী নাটক পৌরেনি নাটক নাটক হিসেবে খুব সিচুয়েশান তৈরি করেছিলেন বটে কিন্তু ওই যে গৈরিস ছন্দে যে আশাটা সে ভাষাটা আমার খুব ভালো হয় আচ্ছা গৈরিশ ছের কোন জিনিস আপনার মনে আছে একটু বলতে পারবেন গৈরিশ ছন্দ যেমন ধরুন অবশ্য বই আমার গিরিশ ঘোষের বিয়ে আছে বই আছে হ্যাঁ গৌরব বিবিমঙ্গল আমাল স্মৃতি শক্তি আজকাল বটে কমে গেছে হ্যাঁ তো ওই সব পুরনো জিনিসগুলো মনে রাখো ঠিক আছে পরে সীতা নাটকে অভিশাপ দিচ্ছিল কাকি তোমার প্রাণের কথা কেহ বুঝিবে না সতী নারী দেখে অভিশাপ এই শিশুবাদী বলতেন নাটক একটা নতুন জিনিস পুরনো যে দেখেছিলাম বলছি অযোধ্যা বেগম হচ্ছে ধরুন সেটা মনমোহন রায় বলে এক বদলোকের লেখা রিজিয়া নাটকে আমি প্রথম তারা সুন্দরীকে দেখি হম তাপন করে দরবার করটা স্টেপ উঠে সেইখান থেকে সিংহাসন সেই সিংহাসনে বসে আছে সুলতানা রিজিয়া আর নিচে সমস্ত সভা কি রাজসভা আর সেই মুছে আছে সেই ট্রেনে প্রায় আটটা দশটা